কতদাহ রদিলাহতাল হতে বর্ণিত তিনি বলেন আমরা আনা সিম্ন মালিকের কাছে গেলাম তার বাবুরচি সেখানে দাঁড়িয়েছিল তিনি বললেন আহার করো। নবী সাল্লু আলিয় সাল্লাম আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত পাতলা রুটি দেখেছেন বলে আমার জানা নেই এবং তিনি ভোনা বকরি কখনও চোখে দেখেননি